গ্লেন ম্যাকনাইট এবং আলফ্রেডো ক্যালডেরনের পরিচালনায় এই অধিবেশনে কোর্সটি কিভাবে এগিয়ে যাবে তা আলোচনা করা হবে সার্টিফিকেট অব কমপ্লিশনের প্রয়োজনীয়তাগুলি পূরণের জন্য কিছু প্রক্রিয়া অধিক তুলে ধরা হবে অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্ব অন্তর্ভুক্ত থাকবে টাইম জোন সমস্যার কারণে যারা উপস্থিত থাকতে পারবেন না তাদের জন্য এই অধিবেশনটি রেকর্ড করা হবে অধিবেশনটি একজন মডারেটর উপস্থিত হলে বা সকাল নয় পঞ্চাশ পুয়ের তো সময় এর আগে খুলে দেওয়া হবে যাতে আপনি যোগদানের জন্য আপনার সিস্টেম সেটিংস প্রস্তুত করতে পারেন যদি সম্ভব হয় প্রথম লাইভ জুম সেশনে অংশগ্রহণ করুন যা হবে সাধারণ ওরিয়েন্টেশন সেশন এটি অনুষ্ঠিত হবে সোমবার ষোল সেপ্টেম্বর দুই তারিখে সকাল ১০টা। তা দশটা আটলান্টিক সময় এবং চৌদ্দ তে কোর্সে প্রবেশের পর আপনি লিংকটি দেখতে পারবেন প্রতিটি সেশনের জন্য একটি বিজ্ঞপ্তি পাঠানো হবে যারা টাইম জোনের কারণে অংশগ্রহণ করতে পারবেন না তাদের জন্য এটি রেকর্ড করা হবে জুম রেজিস্ট্রেশন প্রযোজন হ্যালো আপনাকে একটি জুম মিটিংয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে কখন ষোল সেপ্টেম্বর দুই সকাল দশটা পূর্ব সময় যুক্তরাষ্ট্র এবং কানাডা এই মিটিংয়ের জন্য আগাম নিবন্ধন করুন নিবন্ধন করার পর আপনি মিটিংয়ে যোগ দেওয়ার তথ্যসহ একটি নিশ্চিতকরণ ইমেইল পাবেন ইবুক বুক ফর্ম্যাটে স্লাইড अनुग्रह कर सेशन जरिपटी सम्पूर्ण करी अपनी सेशने अंशग्रहण करते नेशनटी रेकर्डिंग यूट्यूबर ग्रुप प्ले लोस्ट कर